বাংলা মানবতা সমাধান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 আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে। জান্নাত যাওয়ার কিছু উপায় সম্পর্কে আলোচনা করা যে উপায়গুলো আল্লাহ তালা তার কোরআনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাদিসে আমাদের জন্য পরিবেশন করেছেন আমাদেরকে জানিয়েছেন সেই উপায়গুলো সম্পর্কে কিছু আলোচনা করব অমাত ফিকে ইল্লা বিল্লাহ জান্নাত যেতে আমরা অবশ্যই চাই আল্লাহ তালা আমাদের সকলকেই জান্নাতি করুন জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তালা আমাদের জন্য যে মাধ্যমগুলো দিয়েছেন যে পথগুলো বলে দিয়েছেন যে উপায়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলো আমাদের গ্রহণ করতে হবে কেন জান্নাত আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবথেকে মূল্যবান জিনিস এই জিনিসটা আল্লাহর কাছে সবথেকে মূল্যবান সিলাতুল্লাহে গা আলিয়া বলেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর সম্পদ বড় মূল্যবান আর আল্লাহর সম্পদ হচ্ছে তার জান্নাত এই জান্নাত আল্লাহ তৈরি করেছেন তার বান্দাদের জন্য কিন্তু কোন বান্দাদের জন্য তা তিনি বলে দিয়েছেন কোরআনে এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে আর আমাদের জন্য বলে দিয়েছেন কিছু কাজ কিছু পালনীয় জিনিস যেগুলো আমাদেরকে পালন করতে হবে পালন করলে ইনশা আল্লাহ তালা আল্লাহর জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ নিষিদ্ধ জিনিসগুলো যদি পরিহার করতে পারি ইনশা আল্লাহ তালা জান্নাত যাওয়ার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জান্নাত যাওয়ার মাধ্যম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাই তিনি বলে দিয়েছেন জান্নাত যেতে চাও পিতা মাতাকে সন্তুষ্ট রাখবে জান্নাত যেতে চাও পিতামাতার খিদমত করবে পিতামাতার সাথে কোনো অসৎ ব্যবহার করবে না কোনো ব্যবহার করবে না তাদের মনে কোনো দুঃখ দিবে না কারণ তোমাদের পিতামাতা বহু কষ্ট স্বীকার করে তোমাদের লালন পালন করেছে তোমাদেরকে বড় করেছে মানুষ করেছে তোমাদেরকে লেখাপড়া শিখিয়ে বিরাটও বিশাল একজন মানুষ হিসাবে তুমি প্রসিদ্ধতা লাভ করেছ তোমার পিতার এবং তোমার মায়ের কুরবানির কারণে সেই পিতামাতার মাতার প্রতি তোমাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে তাদের সাথে তোমাদের কোনো দুর্ব্যবহার করা চলবে না সে আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন বললেন যে মানুষকে আমি ওসিয়ত করেছি যে সে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তার মা কষ্টের ওপরে কষ্ট স্বীকার করে তাকে পেটে ধারণ করেছে তারপরে প্রসব করেছে একজন মা যখন প্রসব করে এই প্রসব বেদনা যে কত কষ্ট তা একজন নারী ছাড়া তার সঠিক বিবরণ কেউ দিতে পারবে না একজন নারী বলতে পারবে যে প্রসব বেদনা কত বড় বেদনা কত কষ্টকর ব্যাপার তাই তো আমরা দেখেছি সমাজে মহিলা যখন প্রসব হতে যায় বাপের বাড়ি তখন অনেক সময় অনেক মহিলাকে দেখেছি আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে ক্ষমা চাই তার মনে ধারণা প্রসব হওয়ার ব্যাপারটা চটটিখানি ব্যাপার নয় এই প্রসবেই হয়তো আমরা মারা যেতে পারি আর ব্যাপার তাই কত মা প্রসবে এই প্রসব করতে গিয়ে ছেলে জন্ম দিতে গিয়ে কত মা দুনিয়া থেকে চলে যাচ্ছে কত মা প্রাণ হারাচ্ছে কারণ জিনিসটা খুবই কঠিন এবং খুবই কষ্টকর সেই মা আমাদেরকে প্রসব করবে তারপরে আমরা বড় হয়ে মানুষ হয়ে নিজেকে বড় ভেবে তাদের প্রতি দুঃখ দিব কিভাবে তাদেরকে কষ্ট দিব কিভাবে। যে আপনারা একটু কষ্ট সহ্য করতে পারেনি আপনার জন্য জীবন কোরবানি দিয়ে দিয়েছিল যে মা সেই মায়ের জন্য আমরা মায়ের মনে আমরা ব্যথা দিবো সেই মাকে আমরা কষ্ট দিব আল্লাহর কাছে কি জবাব দিবো তাই আল্লাহ সাবধান করে দিচ্ছেন বলে দিচ্ছেন কষ্টের ওপরে কষ্ট স্বীকার করে তোমাকে পেটে ধারণ করেছিল খুব কষ্ট করে তোমাকে প্রসব করেছিল তাই বছর ধরে তোমাকে দুধপান করিয়েছে আমার কৃতজ্ঞতা করবে আর মা বাপের কৃতজ্ঞতা করবে তাদের সাথে সদ্ব্যবহার করবে আমার কাছে একদিন ফিরে আসতে হবে যদি আমার নির্দেশ মতো কাজ না করো একদিন হিসাব হবে একদিন তোমাকে তোমার সমস্ত কাজের কৈফিয়া তোমাকে দিতেই হবে তাই বলছিলাম ভাইরা আমার খুব সাবধান মা বাপের সাথে যেন ব্যবহার না হয়ে যায় এক সাহাবি রাসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন মানে নাস। বেহস্রে সাহাবাতি ইয়া রাসুল আল্লাহ কালা উম্মুক কালা সুম্মামান কালা উম্মুক কালা সুম্মান কালা উম্মুক কালা সুম্মান কালা আবুক পোখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে সাহাবি বলছেন হে আল্লাহ রাসুল মানুষের মধ্যে আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকার থেকে বেশি কার কার সাথে আমি সবথেকে বেশি উত্তম ব্যবহার করব। কার অধিকার সবথেকে বেশি নবী বললেন তোমার মা সাহাবি বললেন তারপর বললেন তোমার মা সাহাবি বললেন তারপর মা সাহাবি বললেন তারপর নবী বললেন তোমার বাপ তিনবার বলেছেন মায়ের কথা আর একবার বলেছেন বাপের কথা তার মানে এই নয় যে বাপের মর্যাদা নেই তবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এখানে তিনবার মায়ের কথা বলে মায়ের অধিকার যে থেকে বেশি তা পরিষ্কার করে দিচ্ছেন কেন অনেক সময় মা যে কষ্ট করেছে বাপ তার ট্যারও পায়নি পেটের মধ্যে ধারণ করার কষ্ট মাই ভোগ করেছে প্রসব করার কষ্ট মাই ভোগ করেছে দুধ পান মাই করিয়েছেন আর অনেক জিনিস আছে যা শুধু একজন মাই পারে বাবা পারে না দেখবেন ছোট শিশু বাড়িতে কাঁদে তখন সেই মা স্বামীকে বলে তুমি গিয়ে অন্য ঘরে ঘুমাও তোমার ঘুম হবে না ছেলে কানবে এখানে নিজের জানার পরোয়া নেই বলছে তুমি অন্য ঘরে ঘুমাও আর মা এই ছেলেকে সামাল দিবে মায়ের মধ্যে যে মন যে প্রাণ যে জিনিসটা আছে এটা পুরুষদের মধ্যে নাই তাই মা যে ত্যাগ স্বীকার করেছে ছেলের জন্য সেটা অনেকটাই বাপ ট্যার পায়নি তাই আল্লাহ তিনবার বলছে তোমার মা তোমার মা তোমার মা অনেক সময় দেখবেন বাস্তব দৃষ্টান্তর কথা বলছি অনেক সময় দেখবেন যে ছেলে কোনো ভুল করলে বাবা রাগান্বিত হয়ে ছেলেকে মারে ছেলে বাড়ি থেকে চলে যায় বাপের কোনো খেয়াল নাই রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেল তারপরে বাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল আর মা মা কিন্তু ওই দরজায় কান লাগিয়ে বসে থাকবে ছেলেটা কোথায় গেল। কখন যে আসবে ঠান্ডার দিনে আহা কত কষ্ট পাচ্ছে রে ছেলেটা আমার কোথায় গেল যতক্ষণ না তার ছেলে বাড়িতে ফিরে এসছে ততক্ষণ পর্যন্ত এই মা ঘুমাবে না না মা তার থাকবে। রাতে যখন ছেলে বাড়িতে ফিরে আসে। ছেলেকে জড়াই ধরে আর বলে বাবা তোমার বাপের রাগ একটু বেশি তাই তোমাকে একচর মেরেছে বলে তুমি বাড়ি থেকে পালিয়ে গেলে এরকম করতে হয় আর কোনোদিন করো না বাপ কিন্তু ঘুমাই গেছে কিন্তু মা ঘুমাবে না तो भाईरा कथा हिस्वी मोहम्मद रसोल्ला सल्लाम मायर कथा तीन बार मान हत्यारे माँ कष्ट स्वीकार कर मायर जस्ट होने टी तल्लाबी तुम्हारा आल्लाबी तुम्हारे हमें माँ बाप जर समान कथा जान दीबी मोहम्मद रसल्ला सल्ला सल्लम आदीस रसुल करीम सल्लाह सल्लम बसलिम शरीफर हदीस রাগে বলছেন। তার নাক ধুলাই ধূষারিতে হোক তার নাক ধুলাই ধূষারিতে হোক তার নাক ধুলাই ধূষারিতে হোক যে তার পিতা মাতার কাউকে পেলো হয় একজনকে না হই উভয় পেলো যেতে না যে তার পিতামাতাকে পেল তারপরেও সে জান্নাত যেতে পারল না এর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই তাই আল্লাহ নবী বলছে তার নাক ধোয়াই ধুসারিত হোক নিজের পিতা পাওয়ার পরেও যদি সে জান্নাত যেতে না পারে মানে পিতা মাতা জীবিত থাকা মানে হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম আছে জি জান্নাত যাওয়ার উপায় রয়েছে আপনার বাড়িতে তাদের খিদমত করে আপনি পারবেন কিন্তু আপনি এই সুযোগ গ্রহণ করেননি এই সুযোগকে আপনি হেলাই হারিয়ে দিয়েছেন তাদের প্রতি আপনি কোন ভ্রুক্ষেপ করেননি সেই আল্লাহ নবী আপনার জন্য বলছি এত বড় হতো বাগা মা বাপকে পাবার পরেও জান্নার যেতে পারলো না রাসুল এ করিম সাল্লাহ আলসালাম আরো একটা হাদিসের মধ্যে বলছেন মিম্বরে যখন তিনি চাবলেন সাহাবিরা বলছেন প্রথম ধাপে পা দিলেন নি বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন নি বললেন আমিন তৃতীয় ধাপে পা দিলেন তখনও বললেন আমিন জুমান নামাজ শেষ হয়ে গেলে সাহাবিরা জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ আজকে আপনি এমন একটি কাজ করেছেন যে কাজটি আপনি ইতিপূর্বে কোনো দিন করেননি প্রথম ধাপে পা দিলেন নে আমিন বললেন দ্বিতীয় ধাপে পা দিলেন না আমিন বললেন আবার তৃতীয় ধাপে পা দিয়ে আপনি আমিন বললেন এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 जीवन प्रति शुक्रवार चार भारत मुमिन व्यक्तर बारंगलमय मुमिने वैशिष्टर सच्छलता उर्जित हमेशा कृतज्ञता प्रकाश ता ता कर তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা সাত Its time is very precious This life is a gift from Allah Utilize this gift for here and hereafter Enjoy this gift in the light of the Quran and Hadith Enjoy Islam with us, Zayn and Dawood Dekhun, Zayn and Dawood are some of the Islam Proti Shonibar, Ratchad Shattai, Bangladesh Oshonda Shattai, Bharate, East TV, Bangladesh He faces My question is about uh, question I, have uh, question. Is, uh, I have two uh, questions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 To get convincing and valid answers, dial Korun, Dr. Zakirke. Paraburti Anushthaan, Peace TV, Bangalaya. I have been told to myself. I have been told to myself, the Prophet Muhammad Rasulullah <laughs> SAW, I have been told to myself, Amen. I have been told to ইতিহাস ধাপে পা দিলেন তখনও বলল আমিন জমান নামাজ শেষ হয়ে গেছে সাহেবরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আজকে আপনি তিনবার আমিন আমিন বললেন ব্যাপারটা কি হাল্লার নবী বললেন আমি যখন প্রথম ধাপে পা দিলাম তখন জিব্রাইল আমাকে এসে বললেন সেই বড়ো হতভাগা সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক যে রমজান মাসকে পেলো অতত নিজের গুণাগুলোকে মাফ করে নিতে পারলো না আমাকে বললেন বলো আমিন আমি বললাম আমিন দ্বিতীয় ধাপে যখন পা দিলাম তখন জিব্রাহিল আমাকে বললেন সেই লোক বড় হতভাগা আল্লা রহমত থেকে এসে বঞ্চিত হোক যার কাছে আপনার দিকির এলো আপনার নাম এলো অথচ সে আপনার উপরে দরুদ পাঠ করলো না মানে যখনই আল্লাহ নবী নাম আসবে মহাম্মা তখনই বলতে হবে সবাইকে সাল্ল আলাইহাল্লাম আমরা অনেকেই এই জিনিসটা বা এর উপরে আমরা অনেকে আমল করি না আল্লাহ নবীর নাম শুনে আমরা আল্লাহ নবীর সামনে দরুদ পড়ি না এটা খেয়াল রাখবেন আল্লাহ নবী বলেছেন যখনই আল্লাহনবীর নাম আসবে তখন আমরা যেন তার সামনে দরুদ পড়ি অর্থাৎ যখনই কেউ বলবে মুহাম্মদ তখন আমরা সবাই বলবো সাল্লাহ আলাইহিহি ও সাল্লাম তো আল্লাহ নবী বললেন যে আমাকে বলল যদি আমার নাম শোনার পরে কেউ দরুদ না পড়ে তাহলে সে আসলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক আমাকে আমিন বলতে বললো আমি তখন আমিন বললাম তৃতীয় ধাপে যখন পা দিলাম তখন আমাকে বলল যে সেই ব্যক্তি বড় হতভাগা সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পাওয়া সত্ত্বেও নিজেকে জান্নাতি করে নিতে পারলো না জান্নাতে প্রবেশ করতে পারলো না জান্নাত লাভ করতে পারলো না সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত বড় হতো বাগা বলেন আমিন আমাকে আমিন বলতে বলল আমি বললাম আমিন হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে মাতা পিতার কত মর্যাদা মাতা পিতা হচ্ছে আমাদের জান্নাতের মাধ্যম যাদের মাতা পিতা দুনিয়াতে বেঁচে আছে জান্নাতের উপায় আছে তাদের কাছে এই মাথা পয় তার খিদমত করে তাদের সাথে সদ্ব্যবহার করে তাদেরকে সন্তুষ্ট রেখে দায়ী করলে চলবে না দায়ী সারা করা কেমন বিয়ে শি হয়েছে চাকরি পেয়েছে এখন ওই গ্রামের বাড়িতে আর মা বাবার বুড়ো মা সাথে বিবির আমার পোষাইছে না বিবিকে আর ওই বুড়োদের সাথে থাকতে ভালো লাগছে না তাই স্বামীকে বলছে যে আমি এই এইদের সাথে এই বুড়ো বুড়োদের সাথে থাকতে পারবো না চলো আমরা শহরে আলাদা বাড়ি করি বিবিকে সন্তুষ্ট করে বিবির প্রেমে তার বসীভূত হয়ে মা বাপকে গ্রামের বাড়িতে ত্যাগ করে শহর গিয়ে সুন্দর বাড়ি করে সুখের সংসার গড়ে তারপর কয়েক মাস পর কয়েক সপ্তাহ পর একবার করে মায়ের কাছে যায় তাড়াতাড়ি করে যায় আর বলে মা বহু কাজে ব্যস্ত বুঝতে পারছো তাই প্রতিদিন তোমার কাছে আসা হয় না তাড়াতাড়ি তোমাকে আসতে পারি না তাই আজকে তোমাকে একবার ধাক্কা করতে এলাম ভালো আছো তোমার কিছু লাগবো নাকি একটু জিজ্ঞেস করি আবার তাড়াতাড়ি করে মা যাই আজকে আর না বলে করে যাও বাবা মায়ের মন তো রাতে খেয়ে যায় একটু না পরে যাই কোথাড়ি আর মনে করে দিল যে মায়ের হক আদায় করে দিলাম আল্লাহ একবার দুমাস তিন মাস মায়ের খোঁজ নিবা আর মনে করে দিবে আমি মায়ের হক করে নিলাম জি না মায়ের অনেক বেশি এইটুকু করলেই মায়ের হক আদায় হবে না তাই ভাইর আমার সাবধান সব সময় বলছি যে মায়ের ব্যাপারে খেয়াল রাখবেন কারণ মা যদি দুঃখিত হয় মা যদি কষ্ট পায় আর মায়ের মনে যদি দুঃখ দেন আর সেই দুঃখিত মায়ের মুখ দিয়ে যদি কোনো দিন বদদুয়া বেড়ে যায় বদুয়া এই বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে জানেন বখারে শরীফে বর্ণিত হয়েছে জুরাইজ বলে একজন আল্লাহর আবেদ ও সাধক ছিল আল্লাহর আবেদ সবসময় আল্লাহর ইবাদত করত একদিন জুরাইজ নামাজে দাঁড়িয়েছে আর এই অবস্থায় তার মা তাকে ডাক দিয়েছেন বাবা জুরায়েজ নামাজে দাঁড়িয়ে আছে এখন সে ভাবছে মায়ের ডাকে সারা দিবো না আল্লাহর ডাকে সারা দিবো এদিকে মায়ের ডাক এদিকে আল্লাহর ডাক কোনটা করব শেষে মনে মনে ভাবল আল্লাহ তো বেশি বড় আল্লাহ তো মহান আল্লাহ সষ্টা তাই আগে আল্লাহর কাজটা পূরণ করি তারপরে মায়ের কাজ মায়ের কথা সাড়া দিল না সেই মা বদুয়া করে দিল যে আমার এই ছেলের ততক্ষণ পর্যন্ত যেন মৃত্যু না হয় যতক্ষণ না সে কোনো বেশ্যা নারীর মুখ দেখেছে আল্লাহর কাছে দুয়া কবুল হয়ে গেল একজন মহিলা ওই গ্রামেরই ব্যবচারের কারণে সে গর্ভবতী হয়ে গেছিল প্রসব করেছিল গ্রামের লোক তাকে মারধর করতে লাগল বলো এই ছেলে কার বলো এই ছেলে কার তখন সেই মহিলা মিথ্যা করে বলে দিল ওই যে আবেদ জুরায়েজ যে খুব ইবাদত করে ওই আমার সাথে ব্যবিচার করেছে তারই এই সন্তান তখন আর যাই কোথা বাস গ্রামবাসীরা গিয়ে তার সেই ইবাদতখানাকে ভেঙে চুরমার করে দিল এবং ওই জুরাইজকে মারধর করতে লাগলো জুরাইজ প্রশ্ন করলো ভাই কেন মারো কিসের জন্য মারো আমাকে বলবে তো বলে তুমি এই মেয়েটার সাথে ব্যবচার করেছ আর এই কারণে এই ছেলে হয়েছে জুরাইদ বুঝতে পারলো এটা আমার মায়ের বদুয়া আমার মায়ের বদদুয়া যে মা আমার জন্য বদদুয়া করেছিল আর তার বদুয়া লেগে গেছে তারপরে জুরাইজ বললো ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো কচি ছেলেকে তার কাছে নিয়ে যাওয়া হলো সে ছেলের মাথায় হাত দিয়ে বলল বাবা বলো তো তোমার বাপকে তবে ছেলেটা বলে দিল যে আমার বাপ হচ্ছে অমুর রাখাল অমুক রাখালের সাথে আমার মা ব্যবিচার করেছিল সেই ব্যবিচারের ফল হচ্ছে আমি জুরায়েজ আমার বাবা নয় মোট কথা হচ্ছে হাদিসের মধ্যে আসছে যে তিনটি ছেলে শিশু অবস্থায় কথা বলেছিল তার মধ্যে হচ্ছে এই ছেলে একটি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে জুরায়েজের মা চোরাই যেন বদুয়া করেছিল আর সেই বদু আল্লাহর কাছে লেগে গেছিলো তাই মায়ের মনে এমন দুঃখ দিবেন না মা কিন্তু চট করে বদদুয়া করে না অনেক কষ্ট পায় অনেক কষ্ট পায় অনেক সহ্য করে কিন্তু যখন সীমা লঙ্ঘন করেন আপনি ব্যবহার যখন অত্যধিক বেশি করেন যখন সীমালঙ্ঘন হয়ে যায় তখন হয়তো কোনো দিন দুঃখের তারাই মায়ের মুখ থেকে বদদুয়া বেরিয়ে যায় আর যখন মায়ের মুখ থেকে বদুয়া বেরিয়ে যাবে মনে রেখে দেবেন যে এই বদু আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে যাবে তাই আল্লাহনী আল্লামা রাসুল্লাহ আল্লাহ নবী বলছেন যে বাপ হচ্ছে পিতামাতারা হচ্ছেন জান্নাতের উত্তম দরজা উৎকৃষ্টমানের দরজা এখন এই দরজার হিফাজত করো আর না হয় এই দরজা তোমরা ত্যাগ করো যদি জান্নাতে যেতে চাও তাহলে এই দরজার হেফাজত করো জান্নাতে যে দরজা আছে সেই দরজাগুলির মধ্যে উত্তম দরজা হচ্ছে এই পিতা মাতা তাদের খিতবোধ করার মাধ্যমে তোমরা জান্নাত লাভ করতে পারবে তাদেরকে সন্তুষ্ট রাখার মাধ্যমে তোমরা জান্নাত পেতে পারবে আর তাদেরকে অসন্তুষ্ট করলে জান্নাত পাওয়া যাবে না একজন সাহাবি হাল্লবীরকে শেষে বলছে হুজুর আমি জিহাদে যেতে চাই জিহাদ করতে যাব আমি হাল্লাহবী বলছেন আ হাই ওয়ালেদাক তোমার পিতা মাতাকে জীবিত আছে নাকি কালাম সাহাবি বললেন যে হ্যাঁ আমার পিতা মাতা জীবিত আছে তোমাকে জেহাদ যেতে হবে না ফাজাহিদ, এবং মুসলিম শরীফ এল এই হাদিস যাও তোমার মা বাপের খিদমত করে তুমি জিহাদের কাজ করোগা ওটা বড় জিহাদ জেহাদে যাওয়া লাগবে না মা বাপের খিদমত করলে জিহাদের মতন স্বাব পাবে যাও তোমার পিতা মাতার খিদমত করোগা সব আছে আর একজন সাহাবি ওই রকমই হাল্লা নবীর কাছে এসে বলছে আরাত্তু আন জু ইয়ারাসুল আল্লাহ আমি চাইছি জিহাদ করতে যাব। যাবো আরাত্তানাকু যে তো আস্তা শিরাক আপনার কাছে এসেছি পরামর্শ চাইতে আপনি যদি পরামর্শ দেন তাহলে আমি জিহাদ যেতে চাই আল্লাহ নবী তখন বললেন তাকে জিজ্ঞাসা করলেন আ হাই উম্মাক তোমার মা বেঁচে আছে নাকি কালা নাম সাহাবি বললেন জি হা আমার মা বেঁচে আছে তাক রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন তাকেই তুমি সব সময়। তার ক্ষিদমতে লেগে থাকো তার ক্ষিদ তুমি জুলে থাকো কারণ জান্নাত হচ্ছে তার পায়ের নিচে নাসাই শরীফ এই হাদিস বর্ণিত হয়েছে আল্লামা আলবাণী এই হাদিসকে সাহি বলেছেন ভাইরা আমার বলতে বলতেই চাইছিলাম নবী বললেন মা বাপ জীবিত আছে ওদের খিদবোধ করো তোমার মা বেঁচে আছে মায়ের খিদবোধ করো তার পায়ের নিচে জান্নাত রয়েছে ভাইরা আমার এত মর্যাদা মা বাপদের এত সম্মান দিয়েছেন মোহন আল্লাহ রাবুল আলমিন মা বাপদের তাই সেই মা বাপদের প্রতি খুব যত্নবান হবেন আপনার কোনো আচার ব্যবহারে কোনো কথায় কোনো কিছুতে যেন পিতামাতা আপনার অসন্তুষ্টি না হন সেদিকে আপনি চরম খেয়াল রাখবেন তাহলে ইনশা আল্লাহতালা জান্নাতের পথ আমাদের জন্য একেবারে সুগম হয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসাল্লাম ওই যে তিন জনের কিসা বোখারী শরীফে বন্নত হয়েছে যারা গুহার মধ্যে আটক করেছিল তাদের মধ্যে একজন ছিল এমন মানুষ যে তার পিতামাতার মাতার করত। করতো পিতামাতাকে আগে দুধ পান করাইত তাকে দুধ পান করার আগে সে তার বিবি এবং সন্তানদেরকে দুধ পান করাতো না তাই যখন সেই গুহার মধ্যে আটকেই গেছিল বিরাট পাথরে তার মুখ আটকে গিয়েছিল তখন সে এই খিদমতো মা বাপের প্রতি যে খিদমত করেছিল সেই খিদমতকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল আল্লা গো আমি যে মা বাপের খিদমত করতাম এই খিদমতটা আল্লাহ আমি তোমার জন্যই করতাম তোমাকে খুশি করার জন্যই করতাম এই কাজটা যদি আল্লাহ তোমার কাছে খুব ভালো কাজ বলে এ আল্লাহ আল্লাহ কাজ তার মধ্যে একজন তার মা বাপের করতো এই খিদমত করার ওসিলাতে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে সেই বিপদ থেকে মুক্তি দান করেছিলেন জিহা মায়ের মুখের দোয়া আল্লাহর কাছে কবুল হবে মা প্রাণ ভরে अपनार जिन जो दुआ करें जो मायर सद व्यवहार करबें तक मायर मुख थे अपन जो दुआ बर हो दुआ आल्ला कबूल हो कह मायर मन अंतर थे दुआ बेरिएसे तई प्रत्येक मानुषे उचित हम भाई आर प्रत्येक दर्शक बिंदु केट जो सवधान सवधान মা বাবদের ব্যাপারে সাবধান তাদের মনে কোনো দিন কোনো কষ্ট দিবেন না তাদেরই মাধ্যমে আমরা জান্নাত যেতে পারব আল্লাহ তাল্লা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন জান্নাতের সেই পদগুলাকে ধরতে পারি যে পথ ধরলে আমাদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে জান্নাতের পদকে আল্লাহ সুগম করে দিবেন ও আলা আলানা মুহম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাই لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك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 कुरान विद्या हम विद्या इसलम नाम हल और एर बिरोधी नियम नीतर नाम हलो जाह ना जाना निश्चय শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বিদ্য আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যা জাহান্নামকে ভয় করতে পারে মূলত সেটাই বিদ্যা আসুন জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছাকাছি যাই দেখুন ভাজা এলে আমল প্রতি রবিবার সন্ধ্যার সাড়ে টায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে বিশ টিভি বাংলায়